পৌতলিক সেই সমাজে হাতে গোনা অল্প কজনই ছিলেন যারা তাও হিদে বিশ্বাস করতেন এবং শিরকে প্রত্যাখ্যান করেছিলেন সমাজের কলুষতা তাদের অন্তরকে দূষিত করতে পারেনি হোনাফাদের আলোচনায় প্রথম যে নামটি আসে সেটা হলো কোস এবং সাইদা। তিনি কোরআশদের কেউ ছিলেন না ছিলেন বনু ইয়াদ গোত্রের বলা হয় থাকে তিনি অনেক দিন বেঁচেছিলেন আশি বা নব্বই কেউ কেউ বলে থাকে একশো কিংবা দেড়শো বছর রসুল্লাহ সাল্লু আলয়াল্লামের বয়স যখন বিশের ঘরে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 তাই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেননি শেষ পর্যন্ত তিনি জানতে পারলেন নবী ইব্রাহিম আলাহাইসাল্লামের দিনের কথা যে দিনকে বলা হয়েছে হানিফিয়া বা একমাত্র আল্লাহ সুবাহানুয়া তালার ইবাদতের দিন তিনি ইব্রাহিম আলাহ ইসলামের দিন অনুসরণ করার সিদ্ধান্ত নেন ফলে একজন হানিফি হিসেবে তিনি শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে লাগলেন মক্কার শির্কের গভীর আধার সাগরে জায়দ বিন নুফাইল যেন একাই স্রোতের বিপরীতে যাচ্ছিলেন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 এভাবে তিনি বহু মেয়েকে পালক নিয়েছিলেন মক্কায় জবাই হওয়া পশুর মাংস খেতেও জাইদের আপত্তি ছিল একবার রসুলুল্লা সাল্লু আলাইসাল্লামের সামনে মাংস রাখা হলে তিনি তা খেতে আপত্তি জানান এবং পাশের জনকে দিয়ে দেন এরপর সেই মাংস যখন জাইদকে দেওয়া হল তিনি বললেন আমি এই গোস্ত খাব না তোমাদের দেবতাদের জন্য যে পশু জবাই দিয়েছ সেখান থেকে আমি গোস্ত খাব না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 তার পুত্র সাঈদ এবং জাইদ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির একজন তিনি একদিন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে গিয়ে নিজের বাবা সম্পর্কে জিজ্ঞেস করলেন বাবা তো নবুয়তের আগেই মারা গেছেন তাহলে তার দিন কি ছিল নবীজি সাল্লাহ আলয় সাল্লাম বললেন কেয়ামতের দিনে তোমার বাবা একাই একটা জাতি হিসেবে উপস্থিত হবেন অর্থাৎ নবীজি সাল্লাহ আল্লাম জাইদ বিন নুফাইলের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন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 বিচারের দিনে জাইদ একাকী হয়েও একটি উম্মাহ হিসেবে আল্লাহর সামনে দাঁড়ানোর মর্যাদা পাবেন আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন কেন না তিনি সত্য খোঁজার চেষ্টা করেছেন সত্যকে জানার পর এক আল্লাহর ইবাদত করেছেন তার পক্ষে যতটা করা সম্ভব ছিল ততটাই করেছেন এরপর ওয়ারাকা ইবেন নফল ওয়ারাকা ইবেন নৌফাল উম্মুল মিনিন খাদিজা রাদ আনহার চাচাতো ভাই ধর্মমতে খ্রিস্টান শিক্ষিত ব্যক্তি ছিলেন ख्रीटर्म नहीं अने तब ख्रीटान हम तर विश्व आल्लाह एक अर्थात विश्व ए बोझा जाए ख्रीस्टर्मेर एम कि अनुसारे छो जरा आल्लाश्स करत ईसालाम के रब आख्यित करतना रसूल सल्लम जो प्रथम व्वी प्राप्त हन तक खादी जर आनहा वारा के एवं नफलर साथे ए ब्यापारे आलोचना करें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 যদি তিনি জাহান্নামের অধিবাসী হতেন তবে সাদা কাপড় পরে থাকতেন না পরবর্তীতে নবীজি সাল্লা সাল্লাম আর একটি স্বপ্ন দেখেন এবারে তিনি দেখেন ওয়ারাকাহা জান্নাতে অবস্থান করছেন এবং তার দুজন অভিভাবক রয়েছে এই স্বপ্নটাকে বোঝা যায় ওয়ারাকা জান্নাতে যাবেন কেননা তার ইমান সঠিক ছিল উল্লিখিত চারজন হুনাফাদের মধ্যে বাকি দুজন উবায়দুল্লাহ ইবেন জাহাজ এবং উসমান ইবেন আল হুয়ারিস এই দুজনেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তবে এই চারজনের মধ্যে সবচেয়ে দুঃখজনক পরিণতি হল উবায়দুল্লাহ ইবেন জাহাসের সে ছিল প্রথম সারির একজন মুসলিম রসুল্লা সাল্লাম আলাই সাল্লামের রেসালা সম্পর্কে জেনে সে তার উপর ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং আবিসিনিয়া হিজরত করে আর আবিসিনিয়ার হিজরতকারী সাহাবাদের বিশেষ মর্যাদা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু আবিসিনিয়ায় গিয়ে সে কোনো কারণে ইসলাম ত্যাগ করে মোরতাদ হয়ে যায় সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে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 সালমান আল ফারিসির কাহিনী বেশ ইন্টারেস্টিং যিনি ইসলামের আগমনের পূর্বে ছিলেন একজন তাওহিদবাদী যুবক এরপর যখন একদিন শুনলেন রসুলুল্লা সাল্লু আলয় সাল্লামের আগমনের কথা তখন তার খোঁজে বেরিয়ে পড়লেন নানা চড়াই উতরায় পেরিয়ে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের দেখা পান হয়ে যান তার সাহাবি রসুল্লা সাল্লু আলাই সাল্লামের মৃত্যুর পর তিনি আরও বেশ কিছুদিন বেঁচে ছিলেন আর তার জীবনের শেষটাও চমৎকার নিজের বর্ণনা থেকে সেই কাহিনী সংরক্ষিত রয়েছে তার বৃদ্ধ বয়সের একটি ঘটনা একদিন ইবেন আব্বাস রাজিয়ালহ তার কাছে গিয়ে তার জীবনের গল্প শুনতে চাইলেন তখন তিনি এবেন আব্বাসকে নিজের কাহিনী বলতে শুরু করলেন তার ভাষায় আমি ছিলাম ইস্পাহানের এক ফার্সি যুবক আমাদের গ্রামের নাম জৈয়ান আমার বাবা সেই অঞ্চলের প্রধান আমরা ছিলাম মাজুস ধর্মের অনুসারী আমি অনেক কষ্টসহ্য করে অত্যন্ত কঠোরভাবে সেই ধর্মের অনুসরণ করছিলাম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 যদি আপনারা আর শাম থেকে আগত কোনো কাফেলা সন্ধান পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন একসময় সালমানের কাছে একটা বার্তা এলো শাম গামী কাফেলা এসে গেছে সেই দিনই সালমান আল ফারিসি কৌশলে নিজেকে মুক্ত করে বাড়ি থেকে পালিয়ে যান অতপর এই কাফেলার সাথে পবিত্র ভূমি শামে গিয়ে পৌঁছান এভাবেই সত্যের সন্ধানে তার যাত্রা শুরু হয় ধর্মের ব্যাপারে সর্বাধিক জ্ঞানী ব্যক্তির কাছ থেকেই তিনি শিখতে চাইছিলেন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 দিন রাত জুড়ে কঠোর সাধনা করতেন এই আলেমের সাথেই সালমান ফারিসি সময় কাটাতে লাগলেন তার কাছ থেকে দীক্ষা নিলেন দিনের ব্যাপারে শিখলেন এবং ইবাদত করতে থাকলেন একসময় এই বৃদ্ধ আলেমের মৃত্যু ঘনিয়ে আসে মৃত্যুসজ্জা আমি তার কাছে গিয়ে বললাম আপনি তো আমার কাহিনী সবই জানেন কীভাবে আমি সব কিছু পেরিয়ে এই ধর্মের শিক্ষা নিতে এসেছি আপনার উপর আল্লাহর হুকুম সমাগত এখন আপনি আমাকে কার কাছে রেখে যেতে চান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 अवश्य तुम्हें शिष्य होते ये सलमान तरह थकते लगलें किंतु तीन छें बेस वृद्ध मृत्युओ घनी आस सलमान का एक ही प्रश्न तुलल है बोलेंपन ख्रीस्टर्म शिखते किंतु एन आपनर प्राय समय शेष हो मृत्युर पर कार जवाब एलोर पथर अनुसार ही कारो कथाई जाना नहीं शुदुम्रेजन बदे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 দক্ষিণ দিকে ছিল গাছগাছালে দেয়াল রসুল্লাহ সাল্লাম আলাইস্লামের আগমন হলো তিনি বছরের পর বছর মক্কায় কাটালেন অথচ আমি এর কিছুই জানতে পারলাম না দাসত্বের চাকায় পিষ্ট হয়ে আর কোন দিকে খেয়াল করার অবস্থা আমার ছিল না সালমান তখনও ইসলামের বার্তা সম্পর্কে কিছুই জানতেন না সালমান বলেন আমি একদিন খেজুর গাছের উপর চড়ে আমার কাজ করছি আমার মালিক গাছের নিচেই বসা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 সেদিন সন্ধ্যার দিকে কিছু খাবার প্রস্তুত করে নিয়ে আমি কুবার দিকে রওনা হয়ে গেলাম কুবা এলাকাটা মদিনার বাইরে পৌঁছতে রাত হয়ে গেল রসুল উল্লা সাল্লাইসাল্লামের কাছে গিয়ে বললাম আমি শুনেছি আপনি খুব সজ্জন অচেনা অসহায় লোকদেরকে আপনি নিজের সঙ্গী বানিয়ে নেন আমি কিছু খাবার সাদাকা করতে চাই আমার মনে হয় আপনি এটা সবচেয়ে উপযুক্ত এই বলে তার হাতে খাবারগুলো দিয়ে দিলাম রসুল্লা সাল্লু আলয় খাবারগুলো নিলেন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 আর এই তিনশো গাছের একটাও যেন নষ্ট না হয় আর সেই সাথে আমাকে ৪০ আউন্স স্বর্ণ দিতে হবে তাহলে তুমি নিজেকে ছাড়িয়ে নিতে পারবে নবীজি সাল্লা আলিয়া কাছে ছুটে গিয়ে সালমান তার মালিকের এই অসম্ভব দাবির কথা বললেন রসুলুল্লাহ বললেন চিন্তা করো না সাহবাদের ডেকে বললেন তোমাদের ভাইকে সাহায্য করো সালমান ফারেসি বলেন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 রসুলুল্লা সাল্লাম আলাইসাল্লাম নিজের বরকতময় হাত দিয়ে সেই তিনশোটি বীজ একে একে করে বপন করলেন সেই তিনশো গাছের একটাও ফল দেওয়ার আগে মরেনি এরপর বাকি থাকে চল্লিশ আউন্স স্বর্ণ কিভাবে এই স্বর্ণের জোগাড় হবে সে ব্যাপারে সালমানের কোনো ধারণাই ছিল না একদিন রসুলুল্লাহকে কিছু স্বর্ণ দেয়া হলো তিনি বলে উঠলেন তোমাদের পারস্যের সেই ভাই কোথায় সাহাবিরা সালমানের খোঁজে বেরিয়ে গেলেন সালমান এলে নবীজি সাল্লাহু আলাইসাল্লাম তাকে বলেন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 এরপর নবীজি সাল্লাহ আলাইসালামের সাথে সব জিহাদে আমি অংশগ্রহণ করেছি একটিও বাদ দেয়নি সালমান আল ফারেসি প্রথমবারের মতো খন্দকের যুদ্ধে যোগ দেন শত্রুদের জন্য মাটি খুঁড়ে পরীক্ষা খনন করার চমকপ্রদ বুদ্ধিটা তিনি দিয়েছিলেন এখন কথা হচ্ছে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহ আনহুর এত সব ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই সালমান ফারেসি তার জীবনের শুরুতে দিনের শিক্ষা নিয়েছিলেন সিরিয়ার পুরোহিতের কাছে সালমান তার সম্পর্কে বলেন আমি তার সাথে ছিলাম কিন্তু সে ছিল অসত্যাক লোক মানুষের থেকে দান ক্ষয়রার চাইত এরপর সেগুলো গরিবদের মধ্যে না বিলিয়ে নিজের জন্য জমা করে রাখত এইভাবে সাত বক্স ভরা সোনা আর রূপা তার কাছে জড় হলো তার এই সব কাজ দেখার পর আমি তাকে প্রচণ্ড ঘৃণা করতাম একজন মানুষ সত্য জানার জন্য পথে পথে ঘুরছে অথচ শেষমেশ সে এমন এক লোকের সন্ধান পায় যে বাইরে আলেম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 রিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লু ডব্লু ডব্লিউ ডট রেইনডস মিডিয়া ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডাব্লু ডব্লু ডব্লিউ ডেসবুক ডট কম স্ল্যাশ রেইনডস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লু ডব্লু অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com